অনুগ্রহে আমরা আরেকটি রমাদান পেলাম জন্য আল্লাহর শুক্রিয়া আদায় করছি আল্লাহামদুল্লাহ রমাদান এমন এক নিয়ামত যার জন্য অনেক কবরবাসী উদ্গীপ্ত হয়েছে ইস যদি আরেকটিবারের জন্য তারা রমাদান পেত সেই সাথে আমরা যারা রমাদান পেয়েছি তাদের মধ্যে অনেকেই রমাদানের সদ ব্যবহার না করার জন্য পরে আশ্বস করবে রমাদানের আগমন উপলক্ষে অভিনন্দন জানানোর জন্য কোনো সুনির্দিষ্ট দলিল না থাকলেও খুশির খবর শুনলে পরস্পরকে অভিনন্দন জানানো যায় কাবিবেন মালিক রাজিয়াল আনহু এবং তার দুই সঙ্গীর ঘটনা আমরা সবাই জানি রসুল্লাহ সাল আলহাস্লামের নির্দেশে তাদেরকে এক ঘরে করে রাখা হয়েছিল এবং পরে আল্লাহ ওয়াহি নাজিলের মাধ্যমে তাদেরকে ক্ষমার সুসংবাদ দেন সুর আতায় আল্লাহ বলেন আল্লা সালাহ আর তিনি তিনজনের তওবা কবুল করলেন আয়াত একশো আল্লাহ ঘোষণা দিলেন যে তিনি তাদেরকে ক্ষমা করে দিয়েছেন আর এই আয়াত নাজিলের পর সাহাবিরা দলে দলে গিয়ে তাদেরকে অভিনন্দন জানান জায়দুল মা গ্রন্থে এই ঘটনার ব্যাপারে আল্লা মা ইবনুল কাইম রাহিমাহুল্লাহ বলেন যে এ থেকে প্রমাণিত হয় যে কোনো ইমানি সুসংবাদ পেলে একে অপরের সাথে কোলাকুলি করে অভিনন্দন জানানো যায় ইবনি মুফলহী রহমাহউল্লা এই বিষয়ে ইমাম আহমদের অনেকগুলো মতামত উল্লেখ করে সবশেষে বলেন যে সবচেয়ে বিখ্যাত যে মতটি হল ইমাম আহমদ এটি জায়জ বলেছেন আল্লাহ বলেন তুমি বলে দাও আল্লাহর এই দান ও রহমাতের প্রতি সকলেরই আনন্দিত হওয়া উচিত তা পার্থিব সম্পদ হতে বহুগুণে উত্তম যা তারা সঞ্চয় করেছে সুরা ইউনুস আয়াত আটান্ন আর তাই আমি দোয়া করছি আল্লাহ যেন আপনাদের পারাক্ষা দান করেন এবং আপনাদের রমাদান কবুল করে নেন রমাদানের সদ্ব্যবহার এবং খালিসভাবে একমাত্র আল্লাহ সন্তুষ্টের জন্য আমল করার তফিক দিয়ে আল্লাহ যেন আপনাদের সম্মানিত করেন এবং আল্লাহ আপনাদের সেসব মোমিনদের অন্তর্ভুক্ত করেন যারা জাহান নাম থেকে নাজাদ প্রাপ্ত প্রতিদিন আসরের পর অল্প সময়ের জন্য কিছু আলোচনা করা হবে ইনশাআল্লাহ এই আলোচনাকে আমি বলছি খাওয়াতির বা স্মরণিকা আমি সর্বোচ্চ চেষ্টা করবো যাতে এই আলোচনা দশ মিনিটের মধ্যেই সীমাবদ্ধ থাকে এগুলো সংক্ষিপ্ত আকারের হবে যেন তা আমাদের ইবাদত থেকে খুব বেশি সময় দূরে সরিয়ে না রাখে কারণ জীবনের প্রতিটা মুহূর্তই দামি তার ও বেশি দামি হল রমাদানের এই মুহূর্তগুলো এই আলোচনায় আমরা যা জানবো তা আমলে পরিণত করতে হবে আমলে পরিণত করার ব্যাপারটি আপনারা এইভাবে শুরু করবেন যখন কোরআনের কোনো আয়াত উল্লেখ করা হয় তখন মনে করুন আল্লাহ আপনার সাথে কথা বলছেন আর আল্লাহ যা বলছেন আপনি তা মেনে চলার জন্য পুরোপুরি প্রস্তুত যখন কোন হাদিস উল্লেখ করা হবে মনে করবেন রাসুল্লা সাল্লাই্লাম নিজেই এই হাদিস বর্ণনা করছেন আর আপনি তা মনোযোগ দিয়ে শুনছেন হাদিস নিয়ে চিন্তা ভাবনা করছেন এবং হাদিসটি মেনে চলার জন্য আপনি প্রস্তুত যখন সালাবদের ঘটনা শুনবেন ধরে নেবেন যে আপনি তাদের সময় ফিরে গিয়ে তাদের সামনে বসে তাদের ওয়াজ নসিহত উপভোগ করছেন রমাদানে যারা আল্লাহর কাছ থেকে ক্ষমা পেয়ে সফলতা পেল রসুল্লাহ সাল্লাই এই সফল ব্যক্তিদের সফলতাকে একজন দাসের মুক্তির সাথে তুলনা করেছেন এখন প্রশ্ন হল তারা কি থেকে মুক্তি পেল এটা বোঝার জন্য আপনাকে একটু ফিক বুঝতে হবে তালাক বিয়ে এবং দাস মুক্ত করার ক্ষেত্রে কেউ বুঝে শুনে বলুক আর কৌতুক করে বলুক সে যা বলেছে তার ফিরে নেয়ার নেওয়ার উপায় নেই কেউ বুঝে শুনে বা ঠাট্টাচ্ছলে তালাক দিলে বা দাসকে মুক্ত করলে তা কার্যকর হয়ে যায় কথা আর ফিরিয়ে নেওয়া যায় না মানুষের অনেক সীমাবদ্ধতা বা ভুলত্রুটি আছে সামান্য এই মানুষের কথাই যদি ফিরিয়ে নেওয়া না হয় তাহলে সর্বশক্তিমান মহাক্ষমাশালী মহাদয়ালু মহাসম্মানিত আল্লাহ যদি আপনাকে একবার ক্ষমা করে দেন আপনার কি ধারণা তিনি সেই কথা আবার ফিরিয়ে নেবেন আপনাকে জাহান নামে নিক্ষেপ করবেন প্রশ্নই উঠে না রমাদান এমন এক মাস যখন সব দিক থেকে ক্ষমা আর সফলতা আপনার দিকে আসতে থাকে আর এই মাসে ক্ষমা না পাওয়ার অর্থ হল আপনি এই ক্ষমা পাওয়ার জন্য চেষ্টাই করেননি রমাদানের শুরু থেকে আল্লাহ ক্ষমা পাওয়ার ব্যাপারে এই তিনটি হাদিস সবসময় মনে রাখুন মানসম আ রমাদান আন ওয়াহতিস গুফির আল্লাহমা মিনজমবে যে ব্যক্তি ইমানের সাথে এবং আল্লাহর কাছে পুরস্কারের আশায় রমাদানে পালন করবে তার গুণাসসমূহ মাফ করে দেওয়া হবে এই হাদিসে ইমান এবং ইহতিসাব দুটি শব্দ উল্লেখ করা হয়েছে যে তিনটি হাদিস উল্লেখ করব সেই তিনটি হাদিসেই ইমান শব্দটি আছে আর এর অর্থের ব্যাপারে ইমাম ইবিন হাজারী রহমাহুল্লাহ বলেন ইমান হচ্ছে বিশ্বাস এবং ইমান আনা আপনার ওপর ফরজ আর ইহতিসাব মানে শুধু আল্লাহর কাছ থেকেই পুরস্কারের আশা করা আর এখানে কোন পুরস্কারের কথা বলা হচ্ছে এই পুরস্কার হচ্ছে আল্লাহর ক্ষমা আর এই ক্ষমায় কি শেষ পুরস্কার কখনোই না জাহান্নাম থেকে অনেকেই মুক্তি পাবে তবে কি পুরস্কার এখানে শেষ এটা কখনোই শেষ পুরস্কার নয় বরং প্রতিদিন বিশেষ কিছু মুহূর্ত আছে যখন দোয়া কবুল হয় প্রতিদিন আপনি পাহার পরিমাণ আমল করতে পারেন আর আল্লাহ ছাড়া এইগুলোর হিসাব কেউ রাখে না প্রতিদিন সিয়াম পালন করার মাধ্যমে আপনি জাহান্নাম থেকে কমপক্ষে সত্তর বছরের দূরত্বে চলে যান যদি আপনি পুরো রমাদান সিয়াম পালন করেন তাহলে সত্তর গুণ ত্রিশ অর্থাৎ যাহার নাম থেকে আপনি দুই হাজার বছরের দূরত্বে চলে গেলেন অর্থাৎ প্রথম হাদিস অনুযায়ী যারা আল্লাহ সন্তুষ্টির আশায় ইমান এবং এহতিসাব সহকারে সিয়াম পালন করে তাদের ক্ষমা করে দেয়া হয় দ্বিতীয় হাদিসটা শেষ অংশে প্রায় একই রকম তবে শুরুটা ভিন্ন যে ব্যক্তি ইমানের সাথে এবং আল্লাহর কাছ থেকে পুরস্কারের আশায় রমাদানে কিয়াম করবে তাদের গুণাসমূহ করে দেযা হবে তা হল সলা পরা যাকে আমরা বলি তারা শুধু তাই নয় ধরুন কারো সাওম এবং তারা দুটোতেই ত্রুটি ছিল তাহলে তৃতীয় আরেকটি সুযোগ আছে তা হল লাইলাতুল কদর যা একাই আল্লাহর মাগফিরাত অর্জন করার জন্য যথেষ্ট তৃতীয় হাদিসে বলা হয়েছে যে যে ব্যক্তি ইমানের সাথে এবং আল্লাহর কাছ থেকে পুরস্কারের আশায় লাইলাতুল কদরের সালাত আদায় করবে তার গুনমূহ মাফ করে দেয়া হবে তিনটি হাদিসের শেষে একই কথা বলা হয়েছে আপনাকে মাফ করে দেয়া হবে আপনাকে মাফ করে দেয়া হবে যদি আপনি রমাদানে সিয়াম পালন করেন রাতে তারাফি আদায় করেন এবং লাইলাতুল কদরের সালাত আদায় করেন আল্লাহ আপনাকে শুধু ক্ষমা করছেন ব্যাপারটি ঠিক এমন নয় বরং প্রতিটি জন্য আল্লাহ কয়েক দিয়ে জান্নাতে আপনার মর্যাদা বৃদ্ধি করেন কিন্তু যদি আপনি আল্লাহর ক্ষমা না পান তাহলে বলতে হয় আপনি আসলে গা ছিলেন এবং ফাকিবাজ। কিন্তু আপনি কাকে ফাঁকি দিচ্ছেন আল গফুর আল্লাহর ক্ষমাকে আপনি চারদিক থেকে আপনার দিকে ছুটে আসা রহমত এবং ক্ষমাকে এড়িয়ে যাচ্ছেন কিন্তু মনে রাখবেন দুনিয়ার শান্তি এবং আখিরাতে জাননাতে প্রবেশের জন্য এই রহমত এবং ক্ষমা আপনার জন্য একান্ত প্রয়োজন ক্ষমা আর উচ্চ মর্যাদা পাওয়ার এত বেশি সুযোগ আছে যে ব্যক্তি এই সুযোগ হেলায় হারায় তাকে রহমাত আলাই এবং রুহুল কোচ জিবল আলাহ বদুয়া করেছেন আরোহণ করার সময় প্রতি ধাপে ধাপে বললেন আমিন আপনি আমিন আমিন কেন বললেন রসুল্লা আলাই জবাব দিলেন জিবরিল আলাহিসাল্লাম এসে দোয়া করলেন যে আল্লাহ তার নাক ধুলোয় ধূসরিত করুক যে রমাদান পেলো অথচ ক্ষমা হাসিল করতে পারল না তাই আমি বললাম আমিন রমাদানের বিশেষত্ব এই কারণে যে এই মাসে আমল করলে অনেক বেশি নেকি অনেক বেশি সব পাওয়া যায় এই কারণে যে গত এগারো মাসে যা যা ইবাদত আপনি হেলায় হারিয়েছেন তার ক্ষতিপূরণের এখনই সময় আপনি এই রমাদান যতটুকু কোরআন তেলাওয়াত করবেন যত ওয়াক সালাক করবেন যতটুকু জিকির করবেন তার সব অন্য কোন মাসের চেয়ে অনেক অনেক বেশি হবে আসলে এই মাসের ইবাদতের সব এতই বেশি যে যা আমি আপনি কেউ হিসাব করে শেষ করতে পারব না এজন্যই রসুল্লা সাল্লাহাম হাদিসে কুদ্সিতে বলেন আল্লাহ বলেন বনি আদমের সকল আমল তা নিজের জন্য শুধু সিয়াম ছাড়া নিশ্চয়ই আমার জন্য আর আমি এর প্রতিদান দেব সবাব এত বেশি যে শুধু আল্লাহ তালাই তার হিসাব করতে পারেন আর এই পুরস্কার দিয়ে আল্লাহ তো আপনাকে সম্মানিত করেন সিয়াম একমাত্র আল্লাহর জন্য আল্লাহ বলেন সিয়াম আমার জন্য এবং আমি এর প্রতিদান দেব সবের পরিমাণ বাড়তেই থাকে যতক্ষণ না পর্যন্ত তা সর্বোচ্চ সীমায় পৌঁছে যায় অর্থাৎ তিরাশি দশমিক তিন তিন বছরের সমান হয়ে যায় এক হাজার মাসে রাতে এক হবে বছর ধরে পড়ার সমান একবার সোহানুল্লাহ বললে সেটা সব হবে ত্রিশ হাজার বছর ধরে সোহানুল্লাহ বলার সবের সমান জান্নাতুল ফিরদোসের শিখরে পৌঁছানোর পথটি হল আল্লাহর ইবাদতপূর্ণ পথ যখন আপনি এই পথে চলতে শুরু করবেন যা শুরু করার এখনই সময় তখন আপনি সমতল ভূমি উপত্যকা আর পাহাড় পর্বত দেখতে পাবেন অর্থাৎ এই পথে অনেক কষ্ট ক্লেশ রয়েছে ডানে বামে চোর ডাকাত দেখতে পাবেন এই চোর ডাকাতগুলো সেই পথে চুরি ডাকাতের কাজে লেগে থাকে তারা আপনার টাকা পয়সা চায় না তারা আপনার ধনসম্পদ বা জীবন নিতে চায় বরং এর চেয়ে দামি কিছু নিতে চায় তার আপনার দিন ইমান এসব অর্জনের সময়গুলো কেড়ে নিতে চায় এ কারণে নাজাদ এবং নিরাপদ গন্তব্য অর্জনের জন্য এই পথের প্রতীকের জন্য প্রয়োজন দিক নির্দেশনার তার একটা দিক নির্দেশনা দরকার যেখানে বলা থাকবে কোন পথ নিরাপদ কোথায় চোর ডাকাত ও পেতে আছে কখন জোরে কদমে হাঁটতে হবে আর কখন একটি নির্দিষ্ট পেগে এগিয়ে যেতে হবে আমাদের আলোচনায় বা খাওয়াতিরে এই বিষয়ে আসবে ইনশাআল্লাহ রমাদান একটি বরকতময় মাস এবং পরিশ্রম করার উপযুক্ত মৌসুম আমাদের দায়িত্ব হলো পরস্পরকে হকের পথে ডাকা এবং ইবাদত ও নেক আমল করতে উৎসাহিত করা এটি আমাদের সারা বছরই করতে হবে তবে রমাদানে আরো বেশি গুরুত্ব দিয়ে করা প্রয়োজন আল্লাহ বলেন পরস্পরকে সত্যের উপদেশ দেয় ও ধৈর্য ধরণে পরস্পরকে উদ্বুদ্ধ করে সুরা আল আসর কেউই হকের দাওয়াত দেওয়ার দায়িত্ব থেকে মুক্ত নয় আর কেউই দাওয়াত পাওয়ার ঊর্ধ্বেও নয় রমাদান প্রধানত যে উদ্দেশ্য রহমত হিসাবে দেয়া হয়েছে অনেকেই সে উদ্দেশ্য থেকে পথচ্যুত হয়ে যায় আল্লাহ নিকটবর্তী হওয়ার চেয়ে আল্লাহর কাছ থেকে দূরে সরে যাওয়াই অনেক জায়গায় রমাদানের সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে রমাদানের মূল উদ্দেশ্য ভুলিয়ে দেয়া হয়েছে অনেকেই কোনো ইবাদত না করেই রমাদান পার করে দেয় অনেকে শুধু নফল ইবাদতে ব্যস্ত থাকে আর অনেকে শুধু গুণাহি করে খুব কম মানুষই সঠিক পথে থাকে চৌ হয়। শয়তান আপনার গুণাহ করার একটি কারণ আর অন্য কারণ হল আপনার নফস কেউ যদি রমাদান পাপ কাজে জড়িয়ে পড়ে তাহলে বুঝতে হবে তার নফসুল আম্মারা বিশ্বু স্বয়ং শয়তানের চেয়েও খারাপ আল্লাহ বলেন নিশ্চয়ই নফস মন্দ কাজে নির্দেশ দিয়ে থাকে সুরা ইউসুফ আয়াত তিপ্পানু নিয়ন্ত্রণ এবং পরাজিত করার এখনই সময় শয়তান যেমন শিকলবদ্ধ আছে আপনার খারাপ প্রবৃত্তিকেও তেমনিভাবে শিকলবদ্ধ করতে হবে রমাদান হল ইমানের জন্য শিফা বা ঔষধ কারণ সময়ের সাথে সাথে ইমানে দুর্বলতা আসে কাপড় যেমন প্রতিবার ধুয়ে পড়ার পর কোনো এক সময় পুরনো হয়ে যেতে থাকে একইভাবে ধাতুর জিনিস যেমন লোহা বাতাসে ফেলে রাখলে অক্সিডেশনের মাধ্যমে তার গায়ে মরিচা ধরে যায় আর রসুল্লা সালামের হাদিস যা তাওয়ারানি গ্রন্থে আব্দুল্লাহ ইবনে উমার রাজিয়াল আহু থেকে বর্ণিত হয়েছে সেখানে বলা হয়েছে কাপড় যেভাবে পুরনো হয়ে যায় তেমনি তোমাদের অন্তরে ইমানও পুরনো হয়ে যায় তাই আল্লাহর কাছে দোয়া করো যেন তিনি তোমাদের অন্তরসমূহে ইমানকে পুনরায় তাজা করে দেন আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আর সে অনুযায়ী আপনাকে আমল করতে হবে রমাদান আপনার অন্তরে ময়লা ঝেড়ে দেয় কাপড় সেলাই করার মতনই রমাদান ইমানকে নতুন করে তাজা করে দেয় আর ইবাদতের জন্য উজ্জীবিত করে নস্তের সাথে লড়াই করার মাধ্যমে আর শয়তান যেভাবে শিকলবদ্ধ আছে সেভাবে নফসকে বন্দি করার মাধ্যমেই রমাদান আমাদের ইমানকে যেভাবে তাজা করে দেয় তা গ্রহণ করতে হবে পানাহার ও স্ত্রী সহবাসের মতো হালাল কাজ থেকে যদি আপনি বিরত থাকেন তবে সারা বছরই সব কাজ হারাম তা থেকে বিরত থাকার জন্য রমাদানী হচ্ছে উৎকৃষ্ট সময় আল্লাহর সাথে আপনার সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ ব্যাপার আপনাকে বুঝতে হবে আর তা হল এই যে প্রক্রিয়া তা আপনাকে শুরু করতে হবে আর প্রথম স্টেপ আপনাকেই নিতে হবে এক হাদিসে কুদসিতে আল্লাহ বলেন বান্দা আমাকে যেমন ভাবে আমি তেমনই সে যখন আমাকে স্মরণ করে আমি তার সাথেই আছি আপনি আগে আল্লাহকে স্মরণ করবেন আল্লাহ বলছেন সে যদি নিজে আমাকে স্মরণ করে আমি নিজে তাকে স্মরণ করি খেয়াল করুন এখানে কে আগে শুরু করেছে আল্লাহ বলছেন যে যদি আপনি তাকে স্মরণ করেন এরপর আল্লাহ আরো বলেছেন আর সে যদি কোনো মজলিসে আমাকে স্মরণ করে তাহলে আমি এর চেয়ে উত্তম মজলিসে তাকে স্মরণ করি সে আমার দিকে এক বিঘত অগ্রসর হলে আমি তার দিকে এক হাত অগ্রসর হই সে আমার দিকে এক হাত অগ্রসর হলে আমি তার দিকে দুই হাত অগ্রসর হই সে আমার দিকে হেঁটে আসলে আমি তার দিকে দৌড়ে যাই হাতিস্টিতে দেখুন সব কিছু কিন্তু আপনাকে আগে শুরু করতে হবে এবং এরপর আল্লা সুবাহতালা আপনার ডাকে সাড়া দিবেন কোরআনে এই ব্যাপারে বলা হয়েছে তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দিব তোমাকে আমার কাছে সাহায্য চাইতে হবে তারপর আমি জবাব দেব আপনি আল্লাহ তাল্লাহর কাছে সাহায্য প্রার্থনা শুরু করুন তারপর আল্লাহ সুবাহ তালা আপনাকে সাহায্য করবেন আল্লাহ আরো বলেন অতএব তোমরা আমাকেই স্মরণ করো আমিও তোমাদেরকেই স্মরণ করব শুরুটা আপনাকেই করতে হবে আসলে তাই আল্লাহ সুবান তাল্লা সাথে আপনার সম্পর্কের প্রথম পদক্ষেপ আপনাকেই নিতে হবে রমাদান হল আল্লাহ তাল্লা নৈকট্য অর্জনের জন্য আপনার আকাঙ্ক্ষাকে তীব্র করার সবচেয়ে উপযুক্ত সময় যেভাবে শীত আসলে আপনি গরম কাপড়ের ব্যবস্থা করেন ফায়ার প্লেসের আগুনটা একটু জ্বালিয়ে দেন তেমনিভাবে আল্লাহ তালার প্রতি আপনার আকাঙ্ক্ষাও উজ্জীবিত করতে হবে আল্লাহতালার প্রতি আপনার আকুল আকাঙ্ক্ষা আরও তীব্র করার চেষ্টা করুন এই মাসে আপনি যে ইবাদত করবেন সেটা আপনার জন্য যেন আনন্দের হয় এবং আপনি যেন ইবাদত উপভোগ করতে পারেন আপনি যদি আল্লাহর প্রতি আপনার আকাঙ্ক্ষা উজ্জীবিত করতে না পারেন তাহলে আপনি আপনার ইবাদত উপভোগ করতে পারবেন না আমরা চাই না আপনি আল্লাহ তালা শুধু ইবাদাত করুন বরং আমরা চাই আপনি আপনার ইবাদাত উপভোগ করুন যারা অনিচ্ছায় সাউম পালন করে ফাসিক যারা একরকম বাধ্য হয়ে সাওম পালন করে আর যারা সাউম পালন করতে আনন্দ পায় সাউমকে উপভোগ করে তাদের মাঝে অবশ্যই পার্থক্য আছে আল্লাহ বলেন প্রতি অত্যাচারী কেউ মধ্যপন্থা অবলম্বনকারী এবং তাদের কেউ কেউ আল্লাহ নির্দেশক্রমে কল্যাণের দিকে এগিয়ে গেছে সুরা ফাতির আয়াত বত্রিশ কিছু বান্দা আছে যারা মধ্যম পর্যায়ের আর কিছু বান্ধা আছে যারা উপরে বর্ণিত তৃতীয় পর্যায়ের আর তারাই সর্বোত্তম তারা সাওম পালন করে এবং শম পালন করে আনন্দ পায় এদেরকেই বলা হচ্ছে সাবিকুন বিল খায়রাত অর্থাৎ যারা তাদের ভালো কাজে অগ্রবর্তী থাকে একদল লোক আছে যারা তারাবি সালাত আদায় করে কিয়াম করে আর ভাবতে থাকে কখন ইমাম সাহেব সালাম ফিরাবে আরেক দল লোক আছে যারা শুধু করার জন্যই করে অর্থাৎ তারাবি পড়তে হয় তাই পড়ে সাওম রাখতে হয় তাই রাখে কিন্তু এদের বাইরেও এমন অনেক লোক আছে যারা সালাতের সময় এই অনুভূতি দ্বারা কম্পিত থাকে যে আল্লাহ তাদের সামনে দাঁড়িয়ে আছে কিছু আছে যারা ইবাদত করে আর ভাবে এগুলো তো করতেই হয় সবাই করছে আমরা করছি আর কিছু লোক এমন তারা এটা উপভোগ করে যদিও তাদের পেটে ক্ষুদার জন্য কলকল গড়গড় বা মেঘের মতো শব্দ হতে থাকে কারণ তার শরীরে একটু কষ্ট হলেও তার মন থাকে অন্য ধ্যানে তার মন ব্যস্ত থাকে আর সকল ইবাদ সৌন্দর্য অনুধাবনে আর এই সবের মধ্য দিয়ে সে উপলব্ধি করে আল্লাহর প্রতি তার ভালোবাসার গভীরতা যেই আল্লাহর জন্যই সে তার সমস্ত ইচ্ছা বিসর্জন দিয়েছে যদিও তার পেটে যন্ত্রণা হচ্ছে শরীরে কষ্ট হচ্ছে কিন্তু তার হৃদয় হাসছে এই এইভাবে এটা তাকে জাহান্নাম থেকে কত দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে আর তাকে জান্নাতুর কত কাছে নিয়ে সে তার চলাতে আর অধীর আগ্রহে দীর্ঘক্ষণ তার এই কষ্ট করে দাঁড়িয়ে থাকা তাকে যে পুরস্কার এনে দেবে তার মন সেই পুরস্কারের চিন্তায় বিভোর থাকে আর সেই পুরস্কার হচ্ছে এমন এক প্রাসাদ যার ছাদ হলো আল্লাহর আর্শ সেই প্রাসাদের প্রতিবেশী হবেন আল্লাহ সুভানুয় তায় তাই आकांक्षार मात्रा के बाढ़ाते हैं जैसे अपनी अपन इबादत उपभोग करते इशा अल्लाह विषय सामने एक पर्व आलोचना कर